উম্মু আতিয়াহ রাজেল্লাহ আলান্না হতে বর্ণিত তিনি বলেন কোন মৃত ব্যক্তির জন্য আমাদের তিন দিনের অধিক শোক পালন করা হতে নিষেধ করা হতো কিন্তু স্বামীর ক্ষেত্রে চার মাস দশ দিন শোক পালনের অনুমতি ছিল আমরা তখন সুরমা লাগাতাম না সুগন্ধি ব্যবহার করতাম না ইয়েমেনের তৈরি রঙিন কাপড় ছাড়া অন্য কোনো রঙিন কাপড় পরিধান করতাম না তবে হায় হতে পবিত্রতার গোসলে আফজারের খুশবু মিশ্রিত বস্ত্রখণ্ড ব্যবহারের অনুমতি ছিল আর আমাদের জানাজার পেছনে যাওয়া নিষিদ্ধ ছিল এই বর্ণনা ঈশাম ইবনু হাসান রহমতুল্লাহি হফসাহ রাজিয়াল্লাহ তাল্ হতে তিনি উম্মি আতিয়াহ রাজিয়াল্লাহ তাহা হতে এবং তিনি নবী সাল্লাহ সাল্লাম হতে বিবৃতি বিবৃত করেছেন